<تصفيق> <تصفيق> <تصفيق> إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّنُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعَمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُدِلَّ لَهُ وَمَنْ يِضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ওন হু ইহদ হু শরি ওন শহু অদন আু বিবশিদীরা ইম وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم বিষ্ণিল্লাহমানি রুহি কলকুর্মজিৎ বলাজিবির মিন হুম ফক নলক ফিরু ন شيء عجيب أَيْذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَوْقُسُ الْأَرُضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيْدٌ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وسيناها وما لها من فرود بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه متعرز عظيمكم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله হি হদাহ উমু মু যাবশংসা সকুল গুণগান एकम्र से महान आल्लापाकर जन् जार अशेष कृपाई आज के पवित्र जुमार दिन सठीक समय उपस्थित होते पेज महान आल्लाह पाकिरबारे प्रशंसा ज्ञापन करी हम सकले बोली आल्हमदुल्लातपर द्रुद सालाम बर्षित हक বিশ্ব নবী নবিকুল সম্রাট সৈদিল মুরসালিন খা তামুন মা আমিনার নয়নমণি সর্বায়না তসদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সকলি বলি উপস্থিত শ্রদ্ধে মুসালিয়ান ক্রাম আজকের পবিত্র জমাই বিগত জুমার খুববার সাথে সম্পৃক্ত বিষয় বাকি অংশ আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল তৌফিক্লা গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম আমরা মহান আল্লাহ পাকের সবচেয়ে সবচেয়ে উত্তম সৃষ্টি জীব আমরা দিনে রাতে सकाल सन्धाय विभिन्न समय विभिन्न भावे भूल अपराध पन्ाय अपकर्म कर महान आल्ला पिकटे तरह एक बंदा हिसाब से महान आल्ला के एक रब मेने प्रभु हिसाब से ग्रहण कर इखल्स सहित महान आल्ला प निकटे देखभाल क्षमा प्रार्थना करा क्षमा चाव यह संक्राना मोटामोटी आलोचना करी आज के जो विषयटी थक एम एक जति एम एक धर्म मध्य रे धर्मे रीतिनी आदर्श मतबनबी सल्लाम सल आदर्श मोताब चलि एवं चलते हैं जार वास्तव जीवन आदर्श के मानव जीवन जो मडल हिसाब से पवित्र कुरान अल्लाहजब स्पष्ट তার দৈনন্দিন জীবনে যে মহামানবটির জন্মের পূর্বের পরের জীবনের সকল ধরনের পাপ অপরাধ সবকিছুই ক্ষমা করে দেওয়া হয়েছে যেই মহামানবটির সুপারিশ ছাড়া কাল ক্যামতের ময়দানে একটি ব্যক্তিও সুপারিশ করার জন্য ক্ষমতা রাখে না সেই মহামানব বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দৈনন্দিন জীবনে হাদ উমর রাজিয়া তালু বলছেন दैनिक एक शत चौबीस अपराध करी आल्लम इमाम तईमिया रही मानव जी इश्तेकार कर दुटी कारण मानुसराज तार्वे गपराध एक कथा तारा जेधर अन्या अपकर्म संघटित है ये ताकि महान आल्लाके निकट क्षमा चावल क्षमा चाहते आजिच्छाई दिल्ली নিজিচ্ছায় কোনো কাজ আল্লাহ অমান্য করলেন যেহেতু আমি যে ওই কাজটি ওই সময় করা দরকার ছিল আমি করতে পারিনি অনুতাপ্ত করে নিজেকে নিজেকে ক্ষতির মধ্যে পতিত হয়েছি এই মনে করে আল্লা নিকট একনিষ্ঠ ভাবে ক্ষমা চাওয়া ওই ব্যক্তির জন্য আবশ্যক অজিব দ্বিতীয় নাম্বার হল যখন মানব জাতি আল্লাহর বিধানের কোন একটি ফরজিয়াত বিষয়কে পালন করতে ব্যর্থ হল তা করল না সে সময় তাকে আল্লা নিকট ক্ষমা চাইতে হবে কারণ ঘোষণা করেছেন হাকুন হেনবী আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহর অদ অঙ্গীকার সত্য আর বলছেন তোমার অপরাধের জন্য আল্লাহ করবা এবং তোমার মহান প্রতিপালকের তসবি এবং তাহিদ তার প্রশংসা গুণকীর্তন বর্ণনা কর সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ তুমি যে মানুষ সকাল সন্ধ্যায় বিভিন্নভাবে ভুল করতে পারো অপরাধ হতে পারে এর জন্য তোমার ওই অপরাধের তরুণ তোমাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ নিকট আল্লাহ আল্লাপাকের নির্দেশ বিশ্বনবী সাল্লা সাল্লাম যিনি ভুল করেননি যার দৈনন্দিন জীবনটা আদর্শটাকে মানব জাতির জন্য মডেল হিসাবে আল্লাহ পাক রেখে দিলেন সেই মহা মহামানবটিকে আল্লাপাক নির্দেশ দিয়ে বলছেন তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চাও এখান শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাপাক আমাদেরকেই বলছেন আমরা তো অসংখ্য ভুল করছি কথা কাজে চলন বলন উঠা বসা আদান প্রদান সব ক্ষেত্রে আমরা ভুল করে থাকি ক্ষমা চাইতে হবে। আমরা বিন্দু পরিমাণ যাই ভালো টুকু করি আকাজ আর যতটুকু আমরা মন্দ করি সবকিছু আল্লাহ পাকের রেকর্ড ভিডিও রেকর্ড হচ্ছে মতের মধ্যে দেখতে পাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যে মহান আর রহমান তিনি পরম দেয়ালু তিনি পরম ক্ষমতাবান দয়াশীল এবং যিনি ক্ষমাশীল সেই মহান আল্লাহ পাক আমাদেরকে ইসভাল করার জন্য ক্ষমা চাওয়ার জন্য পথ পদ্ধতি দিয়েছেন এবং তার বাস্তব নামনা বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেখে দিয়েছেন যার ধারাবাহিকভাবে আজকে সংক্ষিপ্ত ক্ষুদ্র আলোচনা করতে চাই আমরা কখন কিভাবে কোথায় আল্লাহ আল্লাপাকের নিকট ক্ষমা চাই ক্ষমা চেয়ে থাকি আমরা এই ক্ষমা চাওয়াটা দুইভাব হতে পারে যে কীভাবে আমরা ক্ষমা চাচ্ছি দৈনন্দিন জীবন আল্লাহ নিকট একটি ব্যাপক আকারে প্রথমত আমরা ব্যাপক আকারে ক্ষমা চাইব আপনি আমি অপরাধ করলে আর না করলে আল্লাহ নিকট আমরা ইচ্ছা করেই নিজেকে সপরোধ করে দিয়েই আল্লাহর বান্ধা হিসাবে যখন তখন ক্ষমা চাইব এক দুই কতগুলো নীতিমালা কতগুলো কাঠামোর মধ্যে পড়লে সময়ের প্রেক্ষাপটে আমাদেরকে সেই ক্ষমা চাইতেই হয় আর সেগুলো ক্ষমা চা হয়েও যায় যেমনটি আমরা যখন পাক পবিত্র হওয়ার জন্য নিজের শরীরকে সুস্থ রাখার জন্য টয়লেট থেকে বের হই তখন আমরা বলি গুফরানাকা হাদিসে এসেছে টয়লেট থেকে বের হওয়ার পর বলতে হবে গুফরা হে আমি তোমার কোট ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করো এটির মানে এটি ক্ষমা চাওয়ার কেন চাইব কারণ হতে পারে যে মহামকুল আলমিন এত বৈজ্ঞানিক এত ক্ষমতাধর শক্তিশালী মেশিন পেটের মধ্যে দিয়েছেন আমরা শক্ত নরম যে ধরনের খাবার খেয়ে থাকি তারওই সেই ক্ষমতাধর এই যন্ত্র আমাদের পেটের মধ্যে দিয়েছেন খাবার পেটের মধ্যে যখন আবার মল হয়ে যায় যখন চাপ সৃষ্টি হয় আমরা থাকতে পাই না তখন আমরা টয়লেটে প্রবেশ করে আমাদের পোশাক পেখানা ইত্যাদির কাজ আমরা সমাপ্ত করি যে মহান আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন খুব সহজে আরামদান করলেন একটা নিয়াম উদ্যান করলেন যে আমি কঠিন কাজ ব্যথায় ভুগছি আমি মল ত্যাগ করতে পারলাম প্রসব ত্যাগ করতে পারলাম একটু তার জন্য ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহর প্রশংসা করতে পারি এটি রসুল্লা সাল্লাম করেছেন আজীবন করেছেন এই শূন্য টুকু আমাদের করতে হবে খুব ইজি এবং খুব সহজ গুফলানাকে বলতে হয় এই যে ক্ষমা চায় তারপর আমরা পোসা শেষ করে উজু করি উজু করার পর আমরা বলি এ বাক্য বলার পর আল্লাহ আল্লাহ আপনি আমাকে তবাকাইদের মধ্যে অন্তর্ভুক্ত করুন তবা কখন কে করে যখন মানুষ কোন পাপ করে অন্যায় করে অপকর্ম করে এই তোবা করলাম আমি আর অপকর্ম করতে পারি না আমি অন্যায় করবো না তোবা করলাম আমি খাবার খাব না আমি আর হারাম খাবার আজকে কোনোদিন খাবো না এই তোবাকাইদের এই সৎশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন এখানেও কিন্তু ক্ষমা চাওয়া হলো এখানেও আল্লাহ নিকট একটি তোবাশীলদের অন্তর্ভুক্ত করা হলো দোয়ার অর্থ কোনো বুঝে যখন পড়বো জানবো তখন বাস্তবতা আমরা খুঁজে পাবো তারপর আমরা সালাতের জন্য মসজিদে চলে আসি মসজিদে এসে তারপর আমরা দোয়াই সানা পড়ি আমরা যারা মুসল্লি তারাই এই দোয় সানা পাঠ করি অনেকে হত দোয়ায় সানা জানা নেই দোয়াই সানা কয়েকটি দোয়া রয়েছে সবচেয়ে উত্তম এবং সুন্দর অর্থবহুল হচ্ছে আল্লাপ করি। হাদিস কি বলছেন আল্লাহ বাইনি আপনি দুর্বূত করে দিন দূর করে দিন আমার থেকে আল্লাহ আমার সমস্ত পাপ সমস্ত ভুল এই দৈনন্দিন জীবনে আল্লাহ যা ভুল করে আসলাম যা করে চাল্লা আমার নিকট থেকে দূর করে দাও আল্লাহমী কামা বাতবে যেমন পূর্ব এবং পশ্চিম অনেক অনেক দূরে অবস্থান করছে এর চেয়েও দূরে আমাকে আমার পাপ আমার থেকে দূরে সরে দাও আল্লাহ তারপর ক্ষমা করে আল্লাহ আমাকে সাদা দবদপ দেখায় আমাকে শিরা আমাকে বলি আর আরেকটি কথা আল্লাহ পাক সুরাল বাঁকালের মতো বলছে বস্তায় তোমরা চাও সালাতের মধ্যে ধৈর্যের সাথে এই যে সালাতে আপনি সালা পড়বে আপনার ধৈর্যের সাথে এবং আপনাকে অর্থগুলো বুঝে বুঝে পড়তে হবে তাহলে আপনার সালাতে মনোযোগ সৃষ্টি হবে দুই আপনি আনন্দিত অনুভব করবেন যে আমি আল্লাহ এই বলছি তাই তো ডক্টর জাকির নায়েক তার লেকচার বলেছিলেন সালাতে মনোযোগ আসে না কেন তিনি থিম তিনি যৌক্তিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দার্শনিক হিসাবে মতবাদ চিন্তা তিনি বের করেছেন আপনার নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি করার প্রধান কারণ হচ্ছে মাধ্যম হচ্ছে আপনি যা পড়ছেন তা অর্থ বুঝে বুঝে পড়েন আলহামদুলিল্লাহ আলমিন যখন বললেন যখন আপনি বললেন তখন রথটা তুলে জানেন এর রথ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপাদক আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দেয়ালু ও করুণাময় মালিক বিচার দিনের মালিক অধিপতি এবং তোমার ওই নিকট আমি প্রার্থনা করছি কি প্রার্থনা করছি হে আল্লাহ আমরা বেপদে রয়েছি পদ হয়েছি অতএব আমাকে সরল সঠিক পদ দান করুন আল্লাহ তবে তাদের পথ নয় গয় আমি যারা আমার যুব হয়েছে আল্লাহ শাস্তি প্রাপ্ত হয়েছে যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথ আমাকে দেখাও আল্লাহ কত সুন্দর আবেদন তারপর আপনি বলুন আল্লাহ আল্লাহাম তিনি কারো কাপন আল্লাহ সম্পর্কে আল্লাহর গুন কীর্তন গাইছেন আল্লাহ সম্পর্কে আছেন কি বান্দার আল্লাহর মধ্যে সম্পর্ক করে যায় একটা আনন্দ ফুটে ওঠে সম্পর্ক যখন হয়ে যায় আল্লাহ অনুবাদ করেছি সংগ্রহ করবেন নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি করার একটি মাধ্যম কি যা পড়ছে অনুবাদ বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়ুন মনোযোগ সৃষ্টি হবে তারপর যেটি আমরা বুঝাচ্ছি। যে ক্ষমা চাই ইবাদতের মাধ্যমে দিন জীবনে রাসল করতেন আমরাও করছি নামাজ সুরাব পড়লেন বাইদবাণী পড়লেন ফাতে সুরা বললেন কি সুরা বললেন এরপর রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পর আপনি আল্লাহর প্রশংসা করেন সুবহান আজিম হাদিসে কয়েকটি দোয়া এসেছে তসবি রুকুর সিজা রুকুর সিদ্দার্থের দোয়াগুলো সেম একই যেমন এটিও আছে আল্লা ফিরলি মায়াল আল্লাহ এ দোয়াটি পড়তেন তারপর চর্চা বেশি করুন এগুলো জানতে পারবেন এরপর আবার বলি স্বামী আল্লাহ হামিদা রব্বানা কাল হামদ মহান আল্লাহ নিকট হে প্রভু তোমার আসলের মাটিতে সব কিছু আপনি ভুলে গিয়ে মহান আল্লাহ নিকটে মাস্তা মাতা নত করে আবার আল্লাহ বলি আর মুসলিম শরীর দোয়া এসেছে একটি জানি ছোট বাচ্চা বাপ মা আজকে আদি আদিকাল থেকে শুনে আসছি আল্লাহ এটিও দোয়া এর চেয়ে আপনি আরো বলুন মুসলিম সুহাদিস আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করো পাপ চাইলেন ছোট বড় আলহু আগের পরের আলানিং ও আলানিং তাহু ক্ষমা করো এর না। আপনি যাই চান সালাতের চেয়ে উত্তম চাওয়ার পথ পদ্ধতি আর কোথাও খুঁজে পাবেন না বলছিলাম আমরা ইবাদত দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহর নিকটাকি না সেটা জানতে হবে তারপর আপনি আল্লাহ ওয়াহিনী ওফিনী ওর এখানে এখানেও কিন্তু একটা এমন মাত্র দোয়া বলা হয়েছে আল্লাহ মকফিলি হে আল্লাহ আপনার আমাকে ক্ষমা করুন প্রথমে আল্লাহর কাছে বলছি আল্লাহ ক্ষমা করুন তারপর কিছু চাচ্ছি তার মন্ত্রণালয় থেকে পর্যায় করো যখন প্রধানমন্ত্রীর গেট পরে যেতে পারলেন তারপর আস্তে আস্তে যখন অনুমতি দিল আসো বাবা বসো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি যখন এত জিজ্ঞাসা করলো তোমার বাবা মুখ ছিল মুখ ছিল তখন মনে হবে যে প্রধানমন্ত্রী আমাকে চিনতে পেরেছে এবার কি চাইলে দিতে পারে প্রধানমন্ত্রী দরখাস্ত করলেন আমাকে একটা চাকরি দিন। আমার এলাকায় একটা মসজিদ দেন আমার এলাকা একটা মসজিদ স্কুল তৈরি করে দেন হয়তোবা মানে এতটুকু যখন আপনার আশ্বস্ত হইলেন প্রধানমন্ত্রী দিতে পারে আল্লাহ চান দিলাপুরা আলমিন পৃথিবীর সৃষ্টি করলেন আসমান আন্দোলন সৃষ্টি করলেন অসংখ্য নিয়ে আমত দিলেন মানুষকে মানুষে এত অসংখ্য নিয়ে দিলেন সেই মহান আল্লাপ নিকট আমরা চাইতে জানি না বলতে যাই না তিনি ডাক দে বলেন কে আছো আমাকে ডাকো পাক নিজে বলে चाओ दीब अमाइया फिर কে ক্ষমা চাও আমি অবশ্যই তাকে ক্ষমা করব সুভান মুসলিম শরীরের পাঁচশো হাদিস তাহলে আমরা ক্ষমা চাইতে জানি না ক্ষমা চাওয়ার সিস্টেম আমরা জেনে নিই এবং সেভাবে ক্ষমা চাই ইবাদত গুলো জীবন সেভাবে আমরা নিজেদেরকে পরিচালিত করি এভাবে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সকাল হলে সকাল বিকাল গত সময় উঠছিলাম সবচেয়ে চাওয়ার একটা সুন্দর দোয়ার সাইদুল ইস্তিক আল্লাহ বলছেন যে ব্যক্তি সকালে একবারে দোয়াটি পড়লো যদি সুন্দর আগে মারা যায় তাহলে সে জান্নাতি সুহান আল্লাহ রাত্রে পড়লো রাত্রে পড়ার পর যদি সকাল হওয়ার আগে যদি মারা যায় সেও জান্নাতি আল্লাহমান তার सकाल विकाल पुते दैनिक एक सभा चे बी सूर्यपात करतें শেষ বয়সে যখন হয়ে যেতেন তখনও তিনি আল্লাহ নিকোট প্রার্থনা করতেন বেশি বেশি চাইতেন এবং যারা বয়স্ক প্রাপ্ত হয়েছেন তাদেরকে আরও বেশি ক্ষমা চাইতে হবে কারণ তারা তাদের দ্বারা অপকর্ম অন্যায় হতে পারে না তারা অনেকটাই বাড়িতে আবদ্ধ হয়ে পড়ে তারা রাস্তাঘাটে চলাফেরা তেমন করতে পারে না তাদের সময় খুবই সীমিত হয়ে যায় কারণ এই উম্মতে মোহাম্মদীর বয়স সর্বোচ্চ ষাট বছর ষাট থেকে সহাত্তর বছর এর চেয়ে হতে পারে কিছু বাড়তে পারে কিন্তু মিনিমাম বয়স হচ্ছে ষাট বছর বার্ধক্য উপনীত হয়ে গিয়ে তবে কথা সতর্ক রাখতে হবে যে আপনি বার্ধক্য উপনীত হয়ে গিয়ে কষ্টের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু কামন আপনাকে আমাকে কখনোই করা যাবে না আল্লা নিকট প্রার্থনা করতেই হবে আপনাকে ধর ধারণ করতে হবে এবং সবসময় আপনাকে ইস্তেফার ক্ষমা চাইতে হবে খামার বিকল্প নেই মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব তাদের জন্য ক্ষমা করে থাকি ওদিকে গিয়ে আলাপ আলোচনা হয়ে যাবে মাইনেতকে যখন আপনি আমি সামনে রেখে জানাজা সলাপ পড়ি তখন ইমাম সাহেব সাথে সকল মুসল্লি বলেন আল্লাহ্মির সময় পেলে দোয়া গুলো অর্থ করব সময় একই বলে নেই যে এগুলো অর্থ খুবই সুন্দর দোয়া বইগুলো আপনার কিনে কিনে অর্থ গুলো বুঝে বুঝে ক্ষমা চান হাত চেয়ে শুধু আমিন আমিন হবে না সিস্টেম চাকরি নিতে গেলে আমরা যত কলা কৌশল অবলম্বন করি আল্লাহর কি চাক আল্লাহ নি কিছু পেতে হলে আপনি আমি রসুলসাল্লামের বিধান মোতাবেক জীবন চলি আল্লাহ রসুল সালুসাল্লাম বলছেন যে আ যা তোমাদেরকে যেভাবে করতে বলি তা তোমরা সাধ্য করো তোমাদের অসাধ্যভাবে কোন কাজে চাই না আমার আতা তোমার তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করা হচ্ছে তা তোমরা বর্জন করো আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালিত করি আমাদের দৈনন্দিন জীবন সকল অপকর্ম পাপকে আল্লাহ নিই আল্লাপাক আমাদের সকলকে ক্ষমা করুন সকলেকে আল্লাহ নতুনভাবে নতুন জীবন দান করে আমাদের সকল পাপগুলো ভুলে গিয়ে নতুন উদ্যমে গড়ে উঠি আল্লাপাক সকলকে সেই তোফি দান করুন আমাদের মধ্য থেকে আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও যারা মৃত্যুকরণ কর তাদেরকে আল্লাহ হে আল্লাহ আমাদের এই দেশে শান্তি নাজিল কর আল্লাহ ফিতনা দুর্বিত করে আল্লাহ শান্তির বাতাস বয়ে দাও আল্লাহ অন্যায় অপকর্ম সকল কিছু দুর্বৃত্ত করে শান্তি নাজির করসলামী শাসন কায়েলমদুল